الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئة أعمالنا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 وان أن ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اوصله بالحق المبين ورنذيرا وداعييا الى الله باذنه واسراجا مونير ان الله و ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وسفيعنا وحبيبنا ومغلانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليماً كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من السيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَمَنْ يُسَاقِقِ الرَّسُولَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِي غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُسْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا وقال النبي صلى الله عليه وسلم من أحب لقاء الله فهب بلقائه أو كما قال النبي عليه الصلاة والسلام পশ্চিম মামকপুর যুব সমাজের উদ্যোগ আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ এম এ মান্নান মিলন সাহেব বিশিষ্ট শিল্পপতি ও চেয়ারম্যান মারামণি গার্মেন্টস পশ্চিম মাহমদ ফুট আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি এ কে এম শামসুজ্জামান বুলু সাহেব বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক পশ্চিম মাহমদ উপস্থিত আছেন কাবেলে বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় মুসলমান ভাইরা আশেপাশে বাড়ি ঘরে অবস্থানি সিন মা ধনীরা আল্লাহকে দরবারে লাখ কোটি যিনি মেহরবানি করে আপনাকে আমাকে বিভিন্ন অঞ্চল থেকে পছন্দ করে এই কালীমা তোর শুকুর আদায় করি আলহামদুলিল্লা কিছু আলোচনার মানুষের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি পাঠ করেছি আল্লাহ মেহরবানি করে আমার অন্তরের মধ্যে এমন কিছু কথা এলাকা করেন আলোচনার ব্যবস্থা করেন যেই কথাগুলো আমার আপনার প্রত্যেকের প্রয়োজন সেই অনুযায়ী আমাদের সকলকে যেন আল্লাহ দান করেন যদি ভালো হয় ছোট্ট একটি কথা হেদায়তের জন্য উশিলা হয়ে যাইতে পারে জোরে বলেন ঠিক কিনা হজরত আবু বকর সিদ্দিক রাজা আমার নবীজির বাল্যকালের বন্ধু আড়াই বছর প্রাপ্ত হলেন এই বৎসর হজরত আবু বকর সিদ্দিক রাজ্লানহ সামদেশ থেকে ব্যবসা মাল খরিদ করে মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছেন পথের মধ্যে এসে राक्षी राक्षी जफन ताबू गुमेर देखें। थी के नूर व्ला शरीफर छादे अवतरण करके से। नूर किश हजरत अब घरे प्रवेश সাথে সাথে ঘর আলোকিত হয়ে যায় জুড়ে বলে হারলা মুমেন কি নয় নয় আন গার মে রফতার মে আল্লাহ কিব রাহ পাহারিও গাফারি ও চার আনা সুতলমান বোখারা নদরত কে ইারা কুদরত কে মকাশ কা কে ইারা হে কুদরত কে তমাশা হদিনা কি গলি মে যার নাতি কি নমুনা হে মদিনা কি গলি মে ও এলাকার যুবক বাবারা ব্যবসা বাণিজ্য করেন এমন সব বন্ধুরা চাকরি বাকরি করেন এমনকেরই অনুরোধ করে বলছি বাবা এই ময়দানের মধ্যে বেহস্তের মেলা জন্মছে আগামীকালের এই সময় এই জায়গায় মানুষ থাকবে না কোরআন হাদিসের আলোচনা হবে না যদি ভালো হয় বাবা অল্প একটি কথা সংক্ষিপ্ত কথা কারণে কোটি ব্যক্ত করেন নাই এবং নিয়ম হইতে স্বপ্ন যার তার কাছে বলা যায় না যার কাছে বলা উচিত না থানবির রহমতুল্লাহ আলাই লেখেন স্বপ্ন দেখার মানুষ নাই স্বপ্নের ব্যাখ্যা করার লোকজন খোঁজখবর নিলেন এলাকায় কোনো বড় আলেম আছে কিনা মানুষে বললেন বহাইরা হেব অনেক বড় আলেম বিজ্ঞ আলেম উনার কাছে মানুষ প্রয়োজনের জন্য যায় গেলেন। জিজ্ঞাসা করলেন বাবা তোমার নাম কি আমার নাম আবু তোমার বাবার নাম কি বাবার নাম আবু কহাফা তোমার বাড়ি কোথায় বলে মকায় তোমার স্বপ্নের ব্যাখ্যা হলে তোমার স্বপ্ন হইলো মোহাম্মদুর রসুল নবী উনি যে নবুয়াত্ত হইয়া গেছেন এই নবুয়ের একটা তোমার ঘরের মধ্যে প্রবেশ করেছে অর্থ হইলো তুমি একজন সাহাবি হইবা উমার উপরে তুমি করবা তুমি জগৎ জীবনের মৃত্যুর পরেও কবর বন্ধু হইবা এবং হাসরের জান্নাতে ওনার সঙ্গী হইয়া জান্নাতে থাকবা জোরে কংস বাহানাল্লাহ কুটি কি তার দরিয়া কে মৌজে উঠাত হিসে খিচ করদরে খুদাও না খুদ মহে ব্যবসার মাল সমনা নিয়ে মক্কা অভিমুখে রওনা দিলেন সীমান্ত এলাকায় আসার পরপর শত শত মানুষেরা হজরত আবু বক্কর স্বাগত জানাবেন ব্যবসার সিদ্ধি মক্কা পরিবেশ ভালো না তোমার বাল্যকালের বন্ধু নিজের নবী দাবি কইরা সমাজের মধ্যে বিরাট হয়ে আছে কেউ ওনাকে ভালো জানে আবার কেউ করে এই কথাটা জিজ্ঞাসা করলেন বাবারা এই মুহূর্তে মোহাম্মদুর রসুল্লাহ কে কোন জায়গায় পাওয়া যাবে বলে বেশিরভাগ সময় উনি হ্যারেন শরীফের আশেপাশে থাকেন এমন একটা কোরআন তিনি পাঠ করেন এই কোরআনের আওয়াজ যার কানের ভিতরে যায় অন্তরের ভিতরে যায় ওই লোক মা এর আশেপাশে তাকে কথাটা শুই না হজরতাবকর সিদ্দিক রাজা লোক ঘোরা করে হইয়া বারের দিকে না গিয়া মার্কেটের দিকে না গিয়া সোজা হেরেমের দিকে রোয়ানা কাছাকাছি দেখেন বন্ধুরা আল্লাহ বললেন ও মোহাম্মদ এমনি আবদুল্লাহ আপনি নাকি নবী হয়ে গেছেন নবীজি বললেন আমি হই নাই আমার আল্লাহ আমাকে নবী বানাইছেন আল্লা ঘোষণা করেন সফত খাইয়া আমি আল্লাহ যত কথাই বলো আমি আল্লাহ তালা আপনাকে নবী বানাইয়া প্রেরণ করেছি এতে সন্দেহ কোনো অবকাশ নাই এবং আল্লাহ আপনি যদি নবী হইয়া থাকেন নবুয়ের কিছু দলিল প্রমাণ আমার নিকটে পেশ করেন আল্লাহ নবী বলেন আবু বকর তোমার নিকটে দলিল প্রমাণ পেশ করার দরকার নাই নবুতের দলিল জোরে কাজরে তাবু বক্কর সিদ্ধিক রাজামা শোল আল্লাহ আমি কি স্বপ্ন দেখেছি কখন দেখেছি এই খবর আপনারে কে জানাই লোক নবীজি বলেন আমি নিজে বলি না হাওয়া। ইল্লা ওমায়ন্ত আমি নিজের থেকে কোনো কথা বলি না যতক্ষণ আমাকে আল্লাহ তালা না জানায় আমি উহির মাধ্যমে জেনেছি জিগ্রাইলের মাধ্যমে জেনেছি হাজর আবু বকর বলেনি রেস্লা আমাদের স্বপ্নের খবরও যেহেতু আপনার কাছে আছে আমার অন্য কোন দলের প্রমাণের প্রয়োজন নাই বাড়িতে যাওয়ার আগে আগে ব্যবসা বাণিজ্য ধরার আগে আগে নবীপ্রথা আমাকে মুসলমান মানে ইসলামের কান্লা আল্লা প্রত্যেকটা মানুষের আল্লাহ সময় একেবারে মুক্ত আসার সভাপতি আমার বলছিলেন যে হুজুর ঘুরে লম্বা সময় আসলে প্রোগ্রামটা রাখাই হইছে এইভাবে দূরে আর একটা প্রোগ্রাম আদিজের মধ্যে আছে ছোট হয় কিন্তু অর্থ অনেক ব্যাপক হয় কফল ভালো দেখা যায় কোন মজলিসের মধ্যে কামিনা কালাবাদ ছোট্ট মজলিস বর্কতের দিক থেকে অনেক বড় মজলিস থেকে আমার নবীকে যদি আর এক ফাল্লায় রাখা হয় আমার নবীর ফাল্লাটা বাড়ি হয়ে যাবে জোরে কার স্ত্রী হইয়া স্বামী চিনে না মুরিদ হইয়া ফির চিনে না মুসলমান হইয়া ইসলাম চিনে না এরম বোকা বেকুব বাংলাদেশে কথা জোরে বলেন আছে না নাই ওই কিছুদিন আগে এক সর অঞ্চলে গেছিলাম মা অন্য এক লোকের দাওয়াতে স্ত্রীর ঘটে শুধু নিয়া একটা স্বরের মধ্যে নাম হয়েছে সাড়ে পাঁচটা টুনিয়া টুনিয়া ঘর এরকম কোন মহল্লা নাই মসজিদ নাই মাদ্রাসা নাই কিছু নাই যে দাওয়াত যাই হোক গেলাম গিয়া মাহ মধ্যে বসে দেখি অল্প জাইলে বইয়ে দিয়েছে সেহারা শুরুতে যে হওয়ার আমার বয়ান বুঝবো আমার দিলে সাক্ষী দেয় না আরে কই এসি কিসের বয়ান কে বুঝবো আমার বয়ান ব্যাপারে যদি জিগাইতে এই ব্যাপারে আমরা জানি ধর্ম সম্বন্ধে কিছু জানি না তারপরে ডাইকে দুইটা কাছাই না এই মাইকটা ঠেলা দিয়া সরাইয়া হ্যাঁ জিগিলাম যে আমি পুঞ্জি ফাঁকটা কি আছে একটু জানার লেগা আমিনা কজুর ওলি হওয়া তো ঝামেলা নামাজ লাগবো রোজা লাগবো টুপি লাগবো দাড়ি লাগবো পান্জাবি লাগবো জিকিল লাগবো কোরআন তেল লাগবো এই দরে আমিন মুখ দিয়ে পারবে না যখন দোয়া ঘুরিয়ে দিয়ে আল্লাহ এক ফেসার করতেছে এই ভেসার খানার মধ্যে আমিন আমিন আমিন আল্লাহ আমারও একটা বাড়ি দিও আমার একটা বাড়ি দিও এখানে মানুষ আছে না নাই বাংলাদেশে কোন রহমের টাইমে বেড়া কাছে আল্লাহ ঠিক নি আর তারে যখন আমি জিগেলাম যে আমাদের নবীন নাম কি কতক্ষণে বাইরে বাইরে খুঁড়া অনেকক্ষণ ফরে কে হুজুর আপনি তো একটা বেজালো আলে মুলামা যদি বাংলাদেশে না থাকতো এরম দিনী শিক্ষা না থাকতো কোরআন হাদিসের আলোচনা না থাকতো তাহলে এই দশা আপনার আমার ফখ থেকে হয়ে যেত কথা জোরে বলেন ঠিক কেনা বাংলার জমিনের মধ্যে যেই পরিমাণ ওয়াজ মাহফিল হয় প্রতি জুমায় জুমাই বয়ান হয় পৃথিবীর কোনো জায়গায় দিনশোর উপরে এত গুরুত্বপূর্ণ বয়ান হয় না যার কারণে বিজাতিদের টার্গেট হলো বর্তমানে বাংলাদেশ বাংলাদেশের মুসলমানের ইমান মজবুত বাংলাদেশের মুসলমান নবী প্রেমিক বাংলাদেশের মুসলমান কোরআন প্রেমিক সারা পৃথিবী জরি চালাইলে দেখা যায় আমার দেশের মানুষের আল্লাহ প্রতি প্রেম ভালোবাসা বিশ্বের অন্য কোন রাষ্ট্রের মধ্যে এই পরিমাণ আল্লাহ আল্লাহ সংখ্যা না এই কথা জোরে বলেন ঠিক স্বামীর বেতন বিশ হাজার স্ত্রীর বেতন তিরিশ হাজার কত কথা পঞ্চাশ হাজার টাকা যেই ঘরের মধ্যে তাহলে যেই ঘরের মধ্যে টাকা পয়সা আছে এই ঘরে যেমন চোর বাড়ে নজর ধরে যেই দেশের মধ্যে ইমান ইসলামের প্রভাব আছে এই দেশের মধ্যে ইহুদ্দিন আসার কু নজর করার সম্ভাবনা আছে টাকা নিতে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে গভীর মহাবত এই দুইজনের মধ্যে ফুডুর ফুডুর আলাপ সালাপ কথাবার্তা চলে যেই ঘরের মধ্যে কথাবার্তার আওয়াজ চলে ওই গলের মধ্যে সোর আর চুরি চলেনি বৌদ্ধদের বুদ্ধগিরি ওই সমাজের মধ্যে চলে না ডেলি সুর আসে ফিরে যায় স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত তাদের কথাবার্তার আওয়াজ যার কারণে সুর ডুবতে পারে না বিবিসার কয় কি এটু কষ্ট করে মশারিটা টানাও দেখো তো মশার কি উৎপাত বিবি গোজে আমি ভাবতাম না আমার শরীর খুব ক্লান্ত মশারি তুমি টানাও স্বামীকে যে একটু অর্ডার দিলাম মেয়ে লোকের বেহস্ত বেডিয়ে ডাক্তারগো বালা করে জিগাও তোমার বেতন বিশ আমার বেতন তিরিশ হাজার আমার হিসাবে আমার ফায়ের তোলে তোমার বেহস্তনের কথা কথা জোরে কন ঠিক নেই যেই পুরুষে মেয়ে লোকের কামাই খায় ওই মেয়ে মতোন হবে আর কিছুই না কথা জোরে বলেন ঢেকে না স্ত্রী বলে খবরদার মশারি তুমি স্বামী বলেন খবরদার তুমি এই দুইজনের মধ্যে মশারি টানা নি দ্বন্দ্ব আমিও সুপ থাকবো যে আগে কথা বলবো হ্যা মশারি টানাইবো আচ্ছা কথা বললে যদি মশারি টানান লাগে তাহলে ডরে কথা বলব নি আচ্ছা হক কথা বললে যদি জেলখানে যাওন লাগে এরকম হক কথা জানিন না তো হক কথা বলবো না হক কথা বললে গালি খাওয়ান লাগে এখন স্বামী স্ত্রী দুইজনে সুফ নিয়োগ করছে খামক খা কথা বললি জন মশারি টাঙান লাগবো আমিও কথা বলতাম না বই কয় আমিও কথা বলতাম না এখনই চোর শুনে আল্লাহ উপযুক্ত সময় কথা জোরে বলেন ঠিক না এই বাংলার জমিনের মানুষ যদি হক কথা বলা ছেড়া দেয় বয়ান বন্ধ করে দেয় তবলিক বন্ধ করে দেয় হক খানে ফির মাসে সিলসিলা বন্ধ হয়ে যায় তাইলে এই দেশের মধ্যে ইমান ইসলামের সোকাতের আওয়াজ চলবে আল্লাহর বিজাতির বাচ্চাদের নাই কথা বলে ঠিক না এখন সারা বাংলাদেশের অবস্থা আমরা পর্যবেক্ষণ করে যা দেখতেছি এখন বর্তমানে বুড়াদের থেকে যুবকেরা ইসলামের দিকে ইসলামের পতাকা যখন যুবকদের হাতে চলে গেছে ইসলাম নিয়ে সিনিমিনি খেলার সময় নাই ইসলাম নিয়ে যে সিনিমিনি খেলবে বাংলার জমিন থেকে ফলনের জায়গাও হবে না ঠিক কিনা আল্লাহ তুমি কবুল মঞ্জুর কর সকলে বলেন হাজর আমার মক্কায় উনার নানার দেশ তুফায় দৌসি রাজিয়া উত নু যখন মক্কায় নানার বাড়িতে বেরাইতে আসলেন নানা নানি ডাকতেছে মধ্যে যায় ছি পাগল পাড়া হইয়া মোহাম্মদের গোলাম হইয়া যায় শরী অতহরে ততহ তামি সরি অতহ তরে ততহ হাকিকত মে মুহাম্মদ কি গোলামি কারামত কার দিয়া খুদমত পছন্দি ব তৌফীদে বजूद আনসার বলندی ও তুফাইল ইবনে আমর দস তুমি মত না যদি ভুলাইয়া দিবি উনি কোরআন তেল করবি এই তেল যদি তোমার কানে যায় তুমি নানা চিনবা না নানি চিনবা মোহাম্মদের জন্য পাগল হয়ে যাইবা তু হয় এলেন না আপনারা নিশ্চিন্তায় থাকেন না তখন তিনি ভাই চলাই গেলেন দুইটা কানের মধ্যে তুলা দিয়া সিদ্ধি এমন ভাবে বন্ধ করলেন যেন কোরআন তেলাবতের আওয়াজ কুফাইলেন না আমার কানের ভিতরে না বাবা এই দিকে আল্লাহ নবী সরকারের দোয়াল আল্লাহ আর কোরআন তেল ভাত আরম্ভ করলেন কোরআন যে মধু বাবা এই তেলবত পাহাড় পরবর্তী ঠেকে পারে না মধ্যে সম্মেলন করলেন প্রত্যেকটা ধর্ম সম্পর্কে আলোচনা হবে এইভাবে সমস্ত ধর্মের বড় বড় পুরোহিতেরা কাইরুর সম্মেলনের মধ্যে অংশগ্রহণ করলেন খ্রিস্টানদের জন্য সময় বিশ মিনিট এরকম ভাবে ইহুদিদের সময় বিশ মিনিট এক ধর্মের নেতাদের জন্য বিশ মিনিট পঁচিশ মিনিট তোরা সময় বরাদ্দ আর ইসলাম এবং মুসলমানদের জন্য সময় বরাদ্দ করা হয়েছে মাত্র পাঁচ মিনিট মিনিটের মধ্যে রহমতুল্লাহ ওনার সঙ্গে রাখালেন একটা সিদ্ধান্ত হয়ে গেল পাঁচ মিনিট সময় আমরা বক্তব্য দিব না এই পাঁচ মিনিট সময় কারি বাসেদের কোরআন তেলাবত করবে মুসলমানদের হিসাব যখন আসলো নির্ধারণ করা হইল কোন বক্তব্য মাবুদের কোরআন যে কত মধু কত প্রিয় কারিবাস রহমতুল্লা এই পাঁচ মিনিট সময় ভাইয়া যখন কোরআন তেলাবত আরম্ভ করলেন মিনিট সময় শুই যায় বাধা দেওয়ার ক্ষমতা করলেন যখন এই বাধা দিতে চায় সব দাঁড়াইয়া যায় সব ধর্মের নেতারা দাঁড়ায় যায় আরো সময় বাড়াইয়া দাও এই পাঁচ মিনিটের কথা বইলা রহমতুল্লাহ বিশ মিনিট পর্যন্ত কোরআন তেলাওয়াত করলেন এই বিশ মিনিটের তেলাওয়াত শুই না ওই কাইরুজ মজলিসের মধ্যে শত শত বিজাতিরা কলমাফ মুসলমান হয়ে যায় জোরে খান সাল্লাহ বহুত বড় আল্লাহ আলা বহুত বড় বুজুর্গ বরণেকার ভারতের মধ্যে যত না ছিলেন দাবার ফলে দেওয়ার জন্য কোরআনের হুকুম প্রচার করার জন্য যে এলাকার মধ্যে মঈন উদ্দিন চিস্তি এ যায় সেই এলাকার মানুষ কলমাফুরে মুসলমান হয়ে যায় মঈন উদ্দিন চিস্তি আজমিরের উপরে ওনার পোস্তদের দোয়া আছে এমন দু আছে বাবা উস্তাহ এক দিনেশ নামাজ সৈরা মসজিদের মধ্যে একটা এলান দিলেন আগামীকালের ফরের নামাজ যারা আমার সাথে আল্লাহ তাদের সকলকে আল্লাহ তাদের সকলকে দান করবে এই অ্যালার্ম দিলেন মঈন উদ্দিন চিসিয়া মির উস্তাদ মরুমে এই দেওয়ার পরে প্রত্যেকে মনে মনে নিয়োগ করে ফেললেন আগামীকালের ফচরের নামাজ আমরা কেউ না কিন্তু আগামীকালের ফজরের নামাজ আমার এই খবরটা তোমরা প্রচার করতে পারবানা অন্য কোনো মানুষের জানাইতে পারবা না খবর আগামীকালে আমার পিছনে জমাতে নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে এই খবরটা যারা প্রচার করবে সাথে নিয়োগ করে ফেলেন আল্লাহ এই খবর আমি আমার বাবার জানাবো না আমার ভাইকেও জানাবো না আমার বন্ধু বান্ধবকেও জানাবো না আমার নিজের নামাজ নিজে কই জান্নাতের মেহমান হইয়া যাবো কিন্তু একজন মুসল্লি একজন মুরি ওই মুরিদের নাম হইল মহিনুদ্দিন চিস্তি আজমির রহমতুল্লাহ আলাই তিনি সাথে সাথে আল্লাহ কাছে মোনাজাত করলেন আল্লাহ আগামীকালের দাও তাহলে আমি আল্লাহ নিয়োগ করলাম আগামীকালের সজরের নামাজ আমার পিছনে যেন তারা পরে মইনুদ্দিন সৃষ্টি বুঝলেন আর নিদানো বই জন্য বুঝলেন এ করা কাপ মঈনুদ্দিন সিস্তি আজমির আমার এলাকার মানুষ গুনাগার নবীর গুনাগার আমার উচিলে যদি জান্নাতের মেহমান যায় আর গুণাগারের নামাজের মেমান আরান্নমের আলা লাগে জেলখানায় কাজের জন্য যদি আমার চাকরি হারানো লাগে এই কাজের জন্য যদি আমার গালি গালাজ খাওয়া লাগে আমি গালি গালাজ খাবো আমি জেলখানায় যাব আমি জাহান্ন যাব তবু নবীর গুনাগার এইভাবেছেন জানিনাওয়ার দিনের দিকে আহ্বান করবো যেইভাবে আমার নবী আহ্বান করেছিলেন আমার নবী দাওয়াত দিতে গিয়া অনেক জায়গায় অনেক অসম্মানি হইছে। কিন্তু আল্লাহ তালা নবীজি কে আমি আপনাকে আপনার মত ইমানদার যারা মোমিন যারে কেউ বেজ যদি করব না বরং আমি আপনাকেও সাহায্য করব। আপনার উন্মতের মুমিন বন্ধ বান্ধী যারা তাদেরকেও আমি সাহায্য করব। এমনও দেখা গেছে বাবা পেটের মধ্যে বাচ্চা গর্বদারিণী মহিলা অন্যান্য অন্য মহিলারা বলতেছে বান্ধবী চলো মোহাম্মদ গালি দেই কে ডিল মেরা আসি বলে বান্ধবীরা সম্ভব না আমার পেটে বাচ্চা নিয়ে আমি বাহির পারবো না বাচ্চাটা প্রসব হওয়ার পরে এই শিশু বাচ্চাটা চোখের মধ্যে আল্লাহ দেওয়ার জন্য গেছে কাছাকাছি যাওয়ার পরে এই শিশু বাচ্চা আমার নবীর সাথে কথা আরম্ভ করছে গোপতে কুদক সাল্লাম গফতে কুদক সাল্লাহ শিশু বাচ্চারা আমার নবীর বলতেছেন রসুল আমি জন্মগ্রহণ করার পর থেকে খবর ভাই নবীর উপরে নাকি ঝুলুমত্তারের ইস্টম রুলার সরে আমার পুলিশ ঠান্ডা হইয়া গেছে আমি দোয়া করি আল্লাহ যেন আপনাকে সহি সালামত রাখে এই শিশু বাচ্চার কথাটা শুই না বাচ্চার মা বাচ্চাটারে ডাক দিয়ে বলতেছেন বাবা তুমি তো আম্মা আব্বা বলতে জানো না কিন্তু মোহাম্মদের সাথে এত সুন্দর কথা কত তুমি শিখলা রে বাবা শিশু বাচ্চা ডাক বলেন মা শুনো সেই আল্লাহ আমার না। মা আমার শিশু বাচ্চা আপনাকে চিনল আর আমি বড় হয়ে আপনাকে চিনলাম না আমি আপনারে গালি দেওয়ার জন্য আসে রা জন্য আসে তাইলে মানুষকে দিনের দিকে ডাকতে গেলে কিছু না কিছু বালামসিবত আসার সম্ভাবনা জোরে বলেন আছে না নাই আছে না নাই নিরানব্বই জন মুসুল্লিজের নিজের নামাজ নিজে একজন এইভাবে দাওয়াত দিগু আমার দেশের গুণাগার যেন নামাজ পড়া জান্নাতি হইয়া যায় জোরে কাজরের নামাজ পড়লে যদি জাহ্নাত খাওয়া যায় বারিন্দার মধ্যে জাগা পায় না নতুন নতুন মুসল্লিরা পাঁচ রঙী শহর আষ্ট রঙ্গি টুপি মাথার দিয়া একের ফতম কাতারের মধ্যে হেটা গো ঠেলায় পুরান মুসল্লি গো বাই থাকেন ওই দিন কথা জোরে বলেন ওমা এর পর দিন মাগদীপের টাইমে মসজিদের মতন আমরা হিসাব পত্র আলাদা বলি কি কালকে হুজুরে যে বয়ান করছে আপনি শোনেন নাই সবে একটা রাত্রি মনোযোগ আবাদত করলে তিরাশি মাস আবাদতের সহ পাওয়া যায় টানাটানি করেন না আমরা ফাঁকে ফাঁকে ফাঁকে ফাঁকে ফাঁকে ফাঁকে কাম করে লাই আপনারা হাজার বছর শিললে যা পারবেন না আমরা ফাকে ফাকে এর থেকে বেশি কামে করে এই খাইচের কিছু মুসুলি কথা জোরে বলেন আসে না নাই কথা করার তো সময় যেহেতু না করলে বোধ চলবো নাকি চলবোনি চলবোনি ওই যে গরের অঙ্কের মতো সারে বেশি ফন্ডিত রিক্সার মধ্যে উঠছে সামনে খাল। এই রিক্সাওয়া সাহ্লাই মেজাত খালে দিয়ে সাইকেল রিক্সাও যাইতো না কিছু নাট ফুট এখন এই বেড়া করে দে কি ফাইছে যদি আমার কাছে চলো তিন ফুট তাহলে কোনো জায়গায় সাত ফুট কোন কোনো জায়গায় ফাঁস ফুট দুই ফুট এখন হ্যাঁ এই দিদি পুরা দিছে গরে এ খালের মধ্যে তিরিশি বছর সাইজ মাস করে যদি এক একটা সব হয় তাইলে আমার গোনা আর সব মিলে মোটামুটি আমি আগে নিয়ে আসি এই দুই বছর নামাজ না হলো চলবো এই গড়ের অঙ্ক সব জায়গা চলব নি আগামীকাল কোরবানি দিই বেড়ারা দেড় লাখ টেকা দামের গরু রাস্তা বউ কুমা লিখা ফেটে চুরি করছি জানো না আমাদের লিখে চুরি করছে আগামীকাল কোরবানি দেওয়ার লেগা এটা খাইয়ে বলা ফেন পাল্টে আইসি এক সাল্লাই থাকে আর এক একটা পর্ষে একটা করে সব হয় এটা যদি আর এক দেয় গোনা আর সবে যদি হুমান হুমানো হয় এর হোস সাড়ে সের মন বস্তু খাইলাম মাংনা তুই ক্ষতি দেহস তুই আমি তো দেখেমি লাভ হয়ে আমি গড় দিয়ে দেখছি আড়াই ফুট পানি হয় ঘরে তোর রিক্সা তিন ফুট আলাদি চলবো খন্ডিত রিক্সা এখন রিক্সাটা যখন সাত ফুট পানির মধ্যে গেছে এখন কি আড়াই ফুট রয়েছে না ডুবা গেছে ঠিক নিমাই আছে সাথে সাথে শাশুড়ি ফোন করছে হ্যালো এত ক্যালো বাজার করছো নি করছি কি কিনছো কলমাছ কিনছি খাসি কিনছি গরু কিনছি সব কিনছি কাল জামাই আইসেয়ারি বাজার লই আই করলে টেলিফোন আইসে জামাই বেয়গুলো বাজার তো রেডি তোরে কত দেমু গুছিলাম কঞ্চাশ টাকা গুছি তোরা আরো বিশ টাকা বাড়াই দেবো তুই রিক্সা এমন ভাবে যাতবি এমন ভাবে সাপ দিবি এই যে সাপ শুরু করছে দুনিয়াটা কি চলে না আল্লাহর হুকুমে চলে এই সামান্য কুতুর বিয়ে শাস্তে আস্তে উত্তর দিকে আকাশের অবস্থা খারাপ তুফানই বইবো বাপ এবারে আল্লাহরের গালি শুরু আল্লাহ জামাই বেহ করল ফানুফানের টাইম টেবিল ভান না এ তার মতন সদুরি জিগে যান্নায় দুনিয়া চালাইব তারা বাবের সাহেব এত হয়ে গেছে তারা জিগে আলাই দুনিয়া চালাই দইবো বাপ দরম দেখাইতেছে ফাটা জোর বলেন ঠিক এই পারে নাই যেমন লগে বৃষ্টির লগে যখন তুফান যোগ দিছে একটা ঠেলা দিয়ে রিক্সাটা খালের মধ্যে ফালাইয়া চার দশটা জাতা যখন দিছে রিক্সা লাগে একদিকে একদিকে রিক্সা গেছে একদিকে বাজার গেছে একদিকে যাতা মাতা খাইয়া উঠতে কান্দু রেখো আল্লাহ এখন আমি বুঝতে পারছি আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলন যেত না আল্লাহ আগে যাই খাই করছি এখন তোবা করছি আমার মাফ করিয়া দেন আপনি বৃষ্টি দিলেও সই তুফান দিলেও সই সব মানি আল্লাহ তো গফুর রাহিম বন্ধ তো করছে আল্লাহ করে দে ম্যাঘ বৃষ্টি কমাই তো ম্যাঘ বৃষ্টি থামছে থামানোর পরে উঠ্টার রিক্সালে ঠেললা ফারু উঠেছে ফুটে রিক্সালা কো আমিও করি না আমিও করতাম না আল্লাহর ধরা বড় কঠিন ধরা এ তোবা তিল্লা ফিরা ব্যক্তিজন রিক্সাটার মধ্যে উঠছে এর একটু ফরফর বিজলি মারে বিজলি বুঝেননি পাতা কয়না তুই আর আমি কি অবস্থায় আছি আবার দিব রে আবার তাড়াতাড়ি বাড়ি যা তাড়াতাড়ি বাচ্চা তাহলে খাচ্ছো তো বা কথা জোরে বলেন ঠিক তুমি যে ফটাফট করে দুইটা তিনটা হইলে না সব লেখা হবে কথা চলে বলেন ঠিক নিশকে বেসিয়া গপতে ইহামা আল্লাহ গোপিয়া আল্লাহ রা মাস বাবা একজন আল্লাহ সত্তর আশি বছর আল্লাহ তুমি আমার আবাদত জানি কবুল করোন আল্লাহ আল্লাহামের মাধ্যমে জানাই দিছে গোপতে আ আল্লাহ আল্লাহ ভাইকে মাস আলাই আল্লাহ ডাক দেবেন ওরে আল্লাহ বলি আমি তোর আবাদত কবুল করি কি করি না এটা কেন তুই সন্দেহ করলি আমি যদি দিতাম না দ্বিতীয়বার যখন আল্লাহ বলার সুযোগ দিলাম আশি বছর পর্যন্ত যখন হেবাদতে লাগাইয়া রাখলাম এটাই তো দলের আমি আল্লাহ তোর আবাদত পছন্দ করি জুড়ে কনসান আল্লাহ বাবা আপনার সবে কতটা কবুল হয়েছে এই নাস্তাটা হজম হয়েছে কি হয় নাই। এটা ফ্যাট ফাই দেখা লেগে যায় তাইলে আপনি মনে করতে পারেন ফজরের নাস্তাটা কবুল হয়ে আছি আল্লাহ তালা ডাক দিয়ে বলেন বন্ধা ফজরের নামাজটা যখন তুমি মনের মধ্যে যদি ফাগল ফাগল ভাব হয় তাহলে তুমি বুঝালের নামাজটা কবুল হয়ে গেছি। জোরে কান আল্লাহ একবার বক্তা ওয়াজ করার পরে এই বক্তার ওয়াজ যদি ভালো লাগে এর পরের বছর আমার বাবা দেয় এক একে কয়েকবার জবাব দিলি মানুষইটা যায় না নাই ওই এলাকায় ওনারে পছন্দ করে তুমি যে একবার সবে কদরের নামাজ মসজিদে যাও না বুঝা গেলে সবে কদর কবুল হয় নাই যদি কবুলই হইতো তাহলে ফজরের নামাজও তুমি যাইটা জুহুরের নামাজও তুমি যাইটা সকালের নাস্তাটা যদি হজম হইয়া যায় দুপুরে খাওয়ার ঘিদা লাগে একক নামাজ যদি কবুল হইয়া যায় পরের ভক্ত নামাজের খিদা লাগে আর যদি না লাগে তার আর কামের দিকে না ডাকে তাহলে বুঝবো যাই কিন্তু টুকটাক করছিল মালিক এ পছন্দ করে নাই তথা জোর ঠিকবি একবার মসজিদে গেছে আর মসজিদের নামও লয় না আজি সুনির আজ তার পড়তে মন চায় একবার ওয়ার্ড শোনার পরে বারবার যদি ওয়ার্ড শুনতে মন চায় আল্লাহ বলেন তুমি সুসংবাদ গ্রহণ করো তোমার অতীতের ওয়ার্ড শোনা নামাজ পড়া আমি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে জোরে আল্লাহ আল্লাহ থেকে নিয়োগ করছে রাস্তাঘাট এইভাবে মসজিদের ভিতর বারান্দা লোকার হয়ে গেছে ওস্তার অভাব হয়ে গেলেন বাবা রা এই নতুন নতুন মানুষগুলা দেখা যায় নিশ্চয়ই কেউ দাওয়াত দিছি রহমতুল্লা রে দাওয়াত দাঁড়ায় গেছে এই মানুষ আমি গুণাগার দাওয়াত দিছি ওস্তাদ বললেন বাবা তাই কি তুমি জাহান্ন মেরা গন্ধ দেখাইলা মৈনদিন চিস্তি বলে আমি চিন্তা করে দেখালাম আমার দেশের মানুষ হাজার হাজার আছে এরকম নামাজ রোজা করে না তারা সর্গোনাগাদ আমি চিন্তা করে দেখালাম আমি যদি তাদেরকে আগামীকালের নামাজের দাওয়াত নামাজটা ফুয়ে যদি তারা যায় আমার দেশের মানুষে যদি আমার জাহান নামের আগুনে তবু আমার দেশবাসীকে জাহান নামের থেকে বাসাই আই সার ভরে কান আল্লাহ উস্তাদ বলেন বাবা মিনি আস আসার পরে বুকে সাথে বক্তা জড়াইলেন দিয়ে বাবা জাহ্না তো আমার হাতে নাই জাহান্ন আমার হাতে নাই তবে আমি শুধু উম্মত পরীক্ষা করার জন্য হুকুম দাঁড়িয়েছি উম্মতের জাহান্ন মেরা গুন থেকে বাসনের জন্য কার দিলে কি পরিমান দরদ আছে কিন্তু দেখলাম রে বাবা হাজার হাজার মধ্যে মধ্যে তোমার অন্তরের আছে। এই জন্য আমি ওস্তা তোমার জন্য দোয়া ফিরে যাই যারা তোমার চেহারার দিকে তাকাইবে আল্লাহ তাদেরকে হেদায়ের দান করবে যারা তোমার অনবে আল্লাহ তাদেরকেও হেদায়ের দান করবে যারা তোমার বই পুস্তুক করবে আল্লাহ তাদের কেউ তোমার কাছে আল্লাহ তাদের কেউ হেদায়তের কাজ আল্লাহ নিশি ওনার লিখিত বই পুস্তুকরা ছয় লক্ষর উভরে নব্বই এরকম ছয় লক্ষর হিন্দু মানুষেরা কলমাফুরে মুসলমান হয়ে গেছে আল্লাহ হিন্দু জমিদার কৃপ্তিরাজ মনুদ্দিন সৃষ্টি যে এলাকায় যায় দলে দলে মানুষ মুসলমান হয়ে যায় এটা হিন্দুরা পছন্দ করেনি জৈলা জৈলে ফুলে আছে। কি বাদশা এই দরবেশের এক পথ না ফানি এখন মুড়িদ্রাকে হুজুর আমি হুজুর ফানি নাই গোসুরের ফানি নাই খাওয়নের ফানি নেই গেলে কেউই দেনা সব বন্ধ মৈনুদ্দিন চিস্তি বলেন কোন চিন্তা নাই আল্লা কলির ফানি বন্ধ করে দেওয়ার কারণে ভারতের সমস্ত ফানি আল্লাহ তালা বন্ধ করে দিয়েছে জোরে কাঁচ ভাল্লাহ কলসিটা কাট করে ফানি নাই। এইভাবে ফাল কাট করে আজ পর্যন্ত কোন বিগড়ে গেছে কি ব্যাপার আমি বন্ধ হয়ে গেছে ফানি বন্ধ হয়ে গেছে কারণ কি কারণ হল কৃপ্তিরাজ বাদশাহ মঈনুদ্দিন সৃষ্টির পানি বন্ধ করিয়া দিয়েছে হ্যাঁ লাডি লুডি তোর মাথা হারে এলামু তুই আল্লাহ উলি রেখে ভাইয়া এখন আমরা দেশের পানি সব বন্ধে উলির পায়ে এই কারামতি হিন্দু কলমা ফেরা মুসলমান হয়ে যায় সুরেক বাহার তাহলে কলমার আওয়াজ যেখানে চলে নাস্তিকের নাস্তিক গিরি সেখানে চলে না বাতিল বাতিলি চলে না বাংলার জমিনে কোরআনের চলবে চলবে কোন আস্থা নাস্তিক আস্থা না বাংলার জমিনে হবে না এই জন্য ওই যে কথাটা বলতেছিলাম যেদিন থেকে আওয়াজ বন্ধ হয়ে যাবে চোরের সুরি শুরু হয়ে যাবে কাজে কোন ব্যক্তির আগে ছিল নাও করে নামাজের ভালোবাসা নিয়ে চলতে হবে এর বিভূরীত যদি কেউ চিন্তা ভাবনা করে এই বাংলার জমিন থেকে ফলানের জায়গা খাবে না বলেন ঠিকই না আল্লাহ আমাদের সকলকে আমির খেলের লাওয়া নানের ঠান্ডুলিল্লাহবিল